বাংলা মানবতা সমাধান রাহমতুল্লা ওহ ওয়ানুসল্লা আলাহিল করিম আহাদ সম্মানিত দর্শক কাছে ও দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে বিশ টিভি বাংলার আলকুরানের কুরানের রসিহত অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম যখন কেয়ামতের দিন মুসিদগণ তাদের শরিক দেখে দেখবে নাস আল্লাহ পিরু অলি ইব্রাহিম ইসমাইল মুসা আইসা যাদেরকে বক্তির নামে তারা আবাদত করত এদের সবাইকে দেখবে তখন বলবে কি আমরা এদেরকে ডাকতাম তারা অস্বীকার তারা আল্লাহ অন্য এতে বলছেন যখন আল্লাহ সবাইকে হাসরে উঠাবেন তখন আল্লাহ ফেরেস তাদের বলবেন আহ উল্লাহ ইয়া কুমকান এই মুশেকরা কি তোমাদেরকে করত। করতো তারপরে আমাদের না জিনেদের এবাদত করত অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝি যে এই এবাদত আমরা আমাদের সমাজের বা পূর্ব সমাজের মুশ্রিকরা সাধু নামে দরবেশ নামে বা দেবতা নামে পাইগম্বার নামে যাদের করে, যাদের মূর্তির সামনে নত হয় অথবা মাজারে করে তাদের নামে মানত ইত্যাদি আসতো তাদের এবাদতটা শয়তান গ্রহণ করত। হয়তো অনেক সময় আমরা দেখি যারা ওই ধরনের এবাদত করেন তারা স্বপ্নে যেমন ইসলামা সিকে যারা এবাদত করেন তারা দাবি করেন স্বপ্নে আমরা তাকে দেখতে পাই কাশ হয়ে যা তিনি আমাদের সামনে চলে আসেন যারা অন্যান্য দেবতার এবাদত উপাসনা করেন তারা দাবি করেন আমাদের সামনে আমাদের দেবতা মাতা বা পিতা আবির্ভূত হন তিনি আমাদেরকে দর্শন দিয়ে দেন এইভাবে কিছু দর্শন স্বপ্ন কাশপের নামে এলকার নামে কাফের মুশ্রেকদের ভিতরে প্রচলিত ছিল যেগুলোর মাধ্যমে তাদের এই শিরগুলোকে শয়তান জোরালো করার চেষ্টা করতো অন্য যে আরেকটা বিষয় আমরা কোরআনের আলোকে দেখতে পাই সম্মানিত দর্শক সেটা হলো আরবের বা অন্যান্য ছিল তারা সমাজের প্রচলন কে একটা কথা বলা হতো নির্দেশনা বলা হতো তারা কি বলতো মা আলি আবা যখনই বলা হতো আল্লাহ যা করেছেন এটা মেনে চলো তারা বলতো না আমাদের পিতা পিতা মহ সমাজের পূর্বপুরুষদেরকে যেটার উপর পেয়েছি এটাই মানবেরিমে আমরা যুগে যুগে সকল দেখতে নবীর যুক্তি দিয়েছেন ইব্রাহ ইসলাম তার পিতা এবং সমাজকে বলেছেন তোমরা এই যে আবাদত করো মূর্তির সামনে দাঁড়িয়ে থাকো তাদের সামনে শেষ করো তারা কি তোমাদের কথা শুনে কোনো যুক্তি আছে আল্লাহকে বাদ দিয়ে এদের কেন তোমরা আবাদত করো কোনো যুক্তি নেই আমরা পথেই থাকবো এই যুক্তিতে সকল যুক্তি যখন তারা মানতে বাধ্য হতো শিরকেল সকল যুক্তি বাতিল হতো তৌদের সকল যুক্তি প্রতিষ্ঠিত হতো সর্বশেষ যুক্তি তারা খেলা করতো না আমরা কোনো কথা শুনতে চাই না আমাদের পিতা পিতামহরা করে গেছেন তারা যেহেতু কাফেরাই যুক্তি দিত পূর্ববর্তী বড় বড় আলেম বুজুর্গ ইত্যাদিদের দোহাই অজুহাত পূর্ববর্তী বুজুর্গ তাদের শ্রদ্ধা করা তাদের প্রতি ভালো ধারণা রাখা তাদের জন্য দোয়া করা এটা ইসলাম সম্মত কাজ কিন্তু তাদের অজুহাতে দর্শক আর একটা বিষয় যুগে যুগে মুর্শেকদেরকে সিল্কের ভিতরে থাকতে প্ররোচনা দিত সেটা হল সমাজের যারা প্রভাবশালী তাদের আনুগত্য অনুসরণ করা আমরা আমাদের নেতৃবৃন্দ এবং সমাজের প্রভাবশালী মানুষদের আনুগত্য করেছিলাম তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে কিভাবে দর্শক তার কারণ হলো তৌহিদ মানুষের প্রকৃতি সম্মত একটা বিষয় আপনি যখন চিন্তা করবেন তাই তো আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব জানেন আল্লাহ চাইলে কেউ ঠেকাতে পারে না তা আমি কেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর রহমতের কাছে আমি কেন আল্লাহকে রেখে অন্যের কাছে দৌড়ে যাব এটা আপনার প্রকৃতি সাড়া দেবে কিন্তু তৌহিদের ওয়াস শুনে তৌহিদের বক্তব্য শুনে আয়াত পড়ে আপনার ভিতরে চেতনা আসবে কিন্তু সমাজে আপনি সহজ সরল সাধারণ মানুষ সমাজের যারা প্রভাবশালী তাদের কাছে যেয়ে যখন আপনি এই মনের সত্য অনুভূতিটা বলতে চাইবেন তখন তারা তোমাদের এই তুমি কি বোঝো আমরা এত লোক কিছু বুঝি না এত হাজার হাজার মানুষ করছে এগুলো কিছু নয় আপনার অনুভূতিটা ওখানে মৃত্যুবরণ করবে এভাবেই যুগে যুগে যুগে যুগে অনেক মানুষ সত্যকে অনুধাবন করার পরও সমাজের নেতৃবৃন্দ প্রভাবশালীদের প্রভাবে সত্য থেকে বিচ্ছিত হয়ে শিরকে নিপতিত হয়েছেন আল্লাহ তালা কেয়ামতের দিন যখন বিচার ফয়সলা করে দেবেন তখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা বলবে তোমাদের আমাদের কিছু নেই। তখন যারা অনুসরণ করত দুর্বল তারা বলবে আমাদের যদি তাহলে তোমরা যেভাবে আমাদের থেকে দায় মুক্ত হওয়ার দাবি করতো আমরা যদি তোমাদের থেকে দায় মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারতাম তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না সম্মানিত দর্শক এভাবে আমরা দেখছি মানুষ তাউহিদ পাওয়ার পরেও সিরিক করে বরং তাওহিদ পাওয়ার পরেই সিরিক করে আল্লাহর বিভিন্ন বিধিবিধান ওহির বিভিন্ন নির্দেশনা শয়তানের প্ররোচনায় মিথ্যা ব্যাখ্যা মিথ্যা তত্ত্ব তৈরি করে তারা শির্কের ভিতরে নিকত্রিত হয়ে যায় আর এজন্যই আল্লাহ তালা কোরআনের এবং সকল নবীরসুলের মূল দাওয়াত দিয়েছেন তৌহিদের দাওয়াত এবং শির্কে বর্জন করার দাওয়াত সম্মানিত দর্শক আমরা দেখলাম যে আল্লাহ দিনের মূল বিষয়গুলোর অন্যতম প্রধান রেখেছেন শির বর্জন করা কেন কেন এত বড় কেন আল্লাহ প্রথম বর্জনীয় নির্দেশ এটা অনুবাদন করার জন্য আমাদের কোরআনের কাছে ফিরে যেতে হবে আল্লাহ তালা কোরআন ক্যারিমে বলেছেন ইন্না সির কালমোনা আদিম জুলুম অত্যাচার আমরা জানি মানবীয় প্রকৃতির কাছে ঘৃণিত আমরা জুলুমকে ঘৃণা করি আর শিল্প হল সবচেয়ে বড় জুলুম কেন এর অনেক কারণ রয়েছে প্রথম কারণ আমরা জানি যে মানুষ অনেক অত্যাচার করে সবচেয়ে ঘৃণিত অত্যাচার হল পিতা মাতার উপর অত্যাচার কারণ তাদের কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী যেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব তাহলে দুনিয়াতে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার তাদের প্রতি অত্যাচার তাদের অধিকার আদায় না করা সবচেয়ে বড় জুলুম আর এর চেয়েও তাহলে নিশ্চয় বড় জুলুম আমার সৃষ্টিকর্তা আমার রব যাকে আমি রব বলে বুঝি তার হক আদায় না করা যে রব আমাকে সৃষ্টি করেছেন প্রতিপালন করছেন আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ না হয় অন্যের প্রতি কৃতজ্ঞ হচ্ছি আমি আমার বিপদে আপদে তাকে না ডেকে আরেকজনকে ডাকছি আমি আমার নিয়ামত পেলে আমার অন্তরের আকুতি অনুভূতি ধন্যবাদ তার প্রতি না দিয়ে অমকের অমকের নেক নজরে আমি পেয়েছি। অথচ আল্লাহ আমাকে নিয়ামত দিলেন বিপদে পড়েছি আমার আল্লাহ তাকে আমি ডাকবো না ডেকে আমরা অন্যকে ডাকছি তাহলে পিতামাতার প্রতি জোলম পিতামাতার হক না দেওয়া আমার খাদ্য পিতা মাতাকে না দিয়ে অন্যদেরকে দেওয়া আমার শ্রদ্ধাবোধ পিতা মাতাকে না দিয়ে অন্যদেরকে দেওয়া যেমন সবচেয়ে বড় অত্যাচার ঠিক তেমনি এর চেয়ে মহা অত্যাচার হলো আমার স্রষ্টাকে তার মর্যাদা না দিয়ে তার প্রাপ্য মর্যাদা অন্যকে দেওয়া দর্শক দর্শকের দ্বিতীয় ক্ষতি হলো হল আমার অর্থাৎ ব্যক্তি মানুষের সর্বোচ্চ ক্ষতি করে সেটা কেমন আল্লাহ তালা কোরআন কেরিমে শিরকে লিপ্ত মানুষ আর তৌভিদের ভিতরে থাকা মানুষের উদাহরণ দিয়েছেন আল্লাহতালা বলছেন আবার মালিকরা একে অপরের কথা মানে না দুই চাকরের ভিতরে নিরাপদ বা শান্তি বা অপেক্ষাকৃত ভালো থাকবে কোন চাকর দর্শক সহজেই বুঝতে পারছি এক মালিকের এক চাকর এই মালিককে খুশি করতে পারবে না সম্মানিত দর্শক ঠিক তৌহিদে লিপ্ত মানুষ আর শিরকে লিপ্ত মানুষেরই এই দশা সময় হলো বিরতিতে যাওয়ার আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরে এসে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 विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के सुनारणे सदर आमंत्रण देखो बुलुबुल माराम दर्शेम पीस टी अल्लाम वरहमतुल्ला দর্শক আমরা আলোচনা করছিলাম আল্লাহ আল কোরআন করিমের সকল নবী প্রথম প্রথমত প্রথম নির্দেশনা শিরকে বর্জন করো তাও এর ভিতরে থাকো কেন তাওহীদের এত গুরুত্ব কেন শির এত মহা অন্যায় কেন এটা আমরা আলোচনা করতে শুরু করেছিলাম আমরা দেখলাম শির্কের মাধ্যমে মুশ্রিক ব্যক্তি নিজের জীবনের প্রতি সবচেয়ে অন্যায় করেন একজন চাকরের একটাই মালিক আর একজন চাকরের অনেক মালিক দুই চাকর তো সমান হতে পারে না যে ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে তার হৃদয়ের মালিক অনেক সে কল্যাণ অকল্যাণ ভালো মন্দ কচ্ছপ এদের কাছে যাচ্ছে সে কোনো কবরে ছুটে যাচ্ছে কোনো মূর্তির কাছে দরগায় ছুটে যাচ্ছে কে বুঝি আমাকে অভিশাপ দিয়ে দিল, কে বুঝি আমাকে বর দিল দোয়া দিল আমার ভালো হবে কে মন্দ করে দিল কার দোয় বদোয় আমার ভালো হয়ে গেল অস্থিরতা তার জীবনের চিরসাথী থাকে নত জান কোন মানুষের পূর্ণতা তার নেই বড় অফ লাগে একজন মানুষ সে একটা জনপদার্থের সামনে নত হয়ে যাচ্ছে একজন মানুষ আর একজন মানুষের সামনে নত হয়ে যাচ্ছে একজন মানুষ আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি একেবারে ঘৃণিত একবার সাধারণ মাছ পাথর কুমির তাদের কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে এটা হলো মনুষ্যত্বের চরম অবমাননা একদিকে আপনি মানুষ হয়ে আপনি বিশ্বাসী মানুষের হৃদয়ের মালিক কিন্তু একজন তিনি জানেন আমার কল্যাণ অকল্যাণ ভালো মন্দির মালিক একমাত্র আল্লাহ বিশ্বের কেউ যত ভালো বা মন্দ মানুষ হোক সেই আল্লাহ আমার কল্যাণ চান কেমন কল্যাণ চান আমি নিজে যে কল্যাণ আমার চেয়েও আমার কল্যাণ আমার মালিক বেশি চান আমার কল্যাণ আমার মালিক আমার চেয়ে বেশি বোঝেন আমি চেষ্টা করব তার নির্দেশ মতো চলবো ভুল হলে তার কাছে ক্ষমা চাবো কিন্তু কল্যাণ অকল্যাণের দুশ্চিন্তা আমাকে স্পর্শ করবে না কোন হতাশাই আমার হৃদয়কে স্পর্শ করবে না আর এজন্যই আল্লাহলিয়া আল্লাহ আলহিমি হাসান সাবধান আল্লাহ তাল প্রিয় বান্ধাদের আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তাও নেই তারা কারা তাদের ইমানটা বিশুদ্ধ হয়েছে অর্জন করেছে তাদের জীবন জীবনযাপন করতে পারেন সম্মানের দর্শক আর এ বিষয়টাই আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম তার চেচাত ভাই আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহনুকে শিক্ষা দিয়েছেন শেষ জীবনে আব্দুল্লাবিনা আব্বাস ছোট ছিলেন বিদায় হদের সময় রসুলামের সাথে চলেছিলেন তাকে উটের পিঠে বসিয়ে রসুল্লাহ ইয়া গুলাম ও আল্লিমুকা খালিমা বালক তোমাকে ছোট্ট কথা শিক্ষা দেব। দেবো তুমি আল্লাহকে সংরক্ষণ করো আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে আল্লাহ মুখী থাকো চাওয়া পাওয়া এবাদত বন্দি গিয়ে আল্লাহর দিকে রাখো আল্লাহর বিধান মানার চেষ্টা করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন কোনো চিন্তা তোমার করতে হবে না হেফাজত করো তাহলে সকল বিপদে আপদে কষ্টে বেদনায় সব সময় আল্লাহ যদি হয় তাহলে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছে রাখো ইস্তাম আল্লাহ ফেরা সারা বিশ্বের সকল সৃষ্টি যদি একত্রিত হয় যে তোমার কোন কল্যাণ করবে আল্লাহ তোমার জন্য যে কল্যাণ বরাদ্দ করেছেন এর বাইরে কোনো কল্যাণ তারা করতে পারবে না একসাথে মিলে চেষ্টা করে তোমার কোনো অকল্লান করবে ক্ষতি করবে অমঙ্গল করবে তাহলেও আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এই অকল্লানের বাইরে কোনো অকল্লান তারা করতে পারবে না কারণ এই তৌহিদের চেতনায় আমাদেরকে মানবতার পূর্ণতার শিখরে উঠিয়ে নেয় সম্মানিত দর্শক আমরা শিক্ষায় অর্থে সামাজিক মর্যাদায় ছোট হতে পারি বড় হতে পারি মানুষ হিসেবে পূর্ণতা পাবো তখনই যখন আমরা তাহিদের চেতনাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারব, আর মনুষ্যত্বের চূড়ান্ত অবমাননা হবে যখন আমরা শিরকে নিপতিত হব। এজন্য জন্য হলো সর্বোচ্চ জুলুম সম্মানিত দর্শক শির্ক আরো একটা জুলুমের দরজা খুলে দেয় সেটা হলো সকল অন্যায় ও দুর্নীতি কারণ সমাটের দর্শক আমরা পূর্বের পর্বগুলোতে দেখেছি শিল্পের উৎপত্তি হলো আল্লাহ দয়া মায়া ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য কাউকে মধ্যস্থ কল্পনা করা যখন মানুষ মনে করে যে আল্লাহ আমার একমাত্র রব মালিক তিনি সব দেখছেন আল্লাহর জ্ঞানের বাইরে কেউ সুপারিশ করে আমাকে মুক্তি দিতে পারবে না তারা সুপারিশ করবেন কিন্তু কাকে সুপারিশ করবেন আল্লাহ তালা যার উপরে খুশি আছেন তার সুপারিশ করবেন কাজেই সম্মানিত দর্শক যখন মানুষ বোঝে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ প্রতিটি কর্ম দেখছেন আমার অন্যায় ন্যায় দেখছেন আর আল্লাহর জ্ঞানের বাইরে আল্লাহর ইচ্ছার বাইরে আমি কখনোই মুক্তি পেতে পারবো না কাজেই সেই ব্যক্তি সৎ আর যে ব্যক্তি মনে করেন যে আল্লাহর কোনো প্রিয় বান্ধা আমাকে তরাই নিতে পারবেন আমাকে আল্লাহর কাছ থেকে বলে কুয়ে পার করে নিতে পারবেন এই পার করারটা তার ক্ষমতা আল্লাহ ক্ষেত্রে আমার যোগ্যতা অযোগ্যতা গোনা এগুলো দেখবে না হয়তো এই যে তরিয়ে নিওয়ার মধ্যস্থতা করার যে চেতনা এই চেতনা মানুষকে সকল পাপে নিমজ্জিত করে সম্মানিত দর্শক এর নমুনা আমরা সমাজে দেখতে পাই একটা ছোট্ট নমুনা রয়েছে আমরা হাজত এইস আলী ইসালাম যখন আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন তিনি কিন্তু বর্তমানে প্রচলিত যে ইঞ্জিল শরীফ রয়েছে তার ভিতরেও তিনি বারবার বলেছেন সৎ থাকতে হবে শরীয়ত পালন করতে হবে শরীয়ত থেকে এক চুল বাইরে গেল একেবারে ছোট্ট একটা হুকুম অমান্য করলেও তোমরা মুক্তি পাবে না তোমরা পাপ থেকে রক্ষা করবে আত্মরক্ষা করবে পাপ থেকে তোমরা যদি অনাচার করো ব্যবিচার তো দূরের কথা তোমরা যদি কোন খারাপ কিছু চোখ দিয়ে দেখো একটা যেটা দেখা আল্লাহ হারাম করেছেন এরকম কিছু চোখ দিয়ে দেখো দুনিয়ার জীবনে পার্থিব জীবন তোমার চোখটা তুলে নিও তা না হলে দুনিয়ায় একটা চোখ হারানো সহজ জাহান নামে তোমাকে পুরো দেহ পড়বে তিনি শততার শিক্ষা দিয়েছেন অন্যায়ের ক্ষতিকার দিক বলেছেন কিন্তু সাধুপল পরে এসে একটা নতুন তিনি করলেন যে তোমরা যদি বিশ্বাস করো ত্রাণ কর্তা হিসেবে তাহলে তুমি যত পাপই করো ইসাম ওসি তোমার পাপ বহন করে নিয়ে যাবেন সম্মানতে দর্শক এই যে মধ্যস্থতা করার থিওরি তিনি দিলেন স্বয়ং ইসামসি ইঞ্জিলের ভিতরে বলছেন আমি তোমাদেরকে মুক্তি দিতে পারবো না কেমের দিন অনেকেই এসে আমাকে বলবে যে প্রভু আমরা কিন্তু সাধু ফল মিথ্যা এবং ব্যাখ্যা ঈসা মাসিহের এই সমস্ত সত্য কথাগুলোর অপব্যাখ্যা করে তিনি মিথ্যা একটা তথ্য দাঁড় করালেন ঈসা তোমার সব পাপ বহন করে নিয়ে যাবে এই তোমাকে এই মিথ্যা করা যায় না এমনকি অনেক বড় বড় সাধু ধর্মীয় নেতা বলতেন সাহসিকতার সাথে পাপ করো যত ইচ্ছা পাপ করো ব্যবীচার করো মানুষ করো তুমি বিশ্বাস করো তোমার প্রভু যিশুর জন্য যেমন জান্নাত তুমিও তেমনই জান্নাত আওয়াজ এই ধরনের মধ্যস্থতা করার চেতনা থেকেই পাপ করার চেতনা আসে সম্মানিত দর্শক আমরা সমাজে দেখতে পাব। যারা দুর্নীতিতে লিপ্ত থাকেন অন্যায় করেন অন্যের হক নষ্ট করেন তারা সর্বদাই মনের দুর্বলতা থাকে তারা কোনো মধ্যস্থতা সেটা দেবতার কাছে হোক ধর্মগুরু হুজুর হজরতের কাছে হোক যে নামেই যেটাকে বলা হোক ঠাকুর সেন্ট বলা হোক তাদের কাছে ধর্ণ দিয়ে হয়তো কিছু টাকা পয়সা খরচ করে চিন্তা করেন আমার অপকর্মগুলো হয়তো ক্ষমা হয়ে গেল এই যে দোয়া তিনি করে দিলেন আশীর্বাদ তিনি করে দিলেন এর মাধ্যমে মুক্তি হয়ে গেল আর এভাবেই পাপ বাড়তে থাকে দুর্নীতি অন্যায় বাড়তে থেকে সম্মানিত দর্শক একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি একজন মায়ের দুটো সন্তান আছে এক সন্তান ছোট্ট সন্তান অন্যায় করে মায়ের কথার অবাধ্য হয় আবার মনটা ভালো হয়ে মায়ের কাছে ফিরে আসে ক্ষমা চায় মায়ের স্নেহ নেয় আবার হয়তো কখনো অন্যায় করে ফেলে আবার ফিরে আসে স্নেহ মনটা ভালো হলে স্নেহ নেয় দোয়া নেয় এভাবে মায়ের সাথে তার সম্পর্কের গভীরতা থাকে অন্য একটা সন্তান সে মায়ের অবাধ্য হয় কিন্তু মায়ের কাছে আসে না সে জানে যতই অবাধ্য হই আমার পিতা অথবা আমার ভাই মায়ের কাছে বলে মার মন ক্লিয়ার করে দিতে পারবে আমাকে মায়ের রাগ বিরাগ থেকে উদ্ধার করে নিতে পারবে প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের পার্থক্য আমরা বুঝতে পারছি এই দ্বিতীয় সন্তান মায়ের অবাধ্যতা করতে করতে মমতা থেকে সম্পূর্ণ হয়ে যায় সম্মানিত দর্শক এজন্য জন্য মহা জুলুম হলো যে এটা সামাজিক জুলুম দুর্নীতি অন্যায় অনাচারের দরজা গুলো উন্মুক্ত করে দেয় সকল তা বিশ্বাসী করেন আর কুয়া কখনো আসে না কারণ সে বিশ্বাস করে কেউ তাকে তরিয়ে নিয়ে যেতে পারে সম্বন্ধে দর্শক আজকের মতো আর আলোচনা আমরা করতে পারছি না সময় শেষ হয়ে গেল শিরকের মহা অপকারিতা এবং শিরকে কেন আল্লাহ প্রথম নির্দেশনা দিলেন শিব বর্জন করার এ বিষয়ে আমরা পরবর্তী পর্বে আরো আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ আল্লাহ তালা আমাদের ভালো রাখুন অমাতি ই ও সাল মোহাম্মদ ওয়া সাহাবি আজমাইন ওকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত সোচি সরু হেসিয়াম তিন সোলা শ্রী في হলিয় সালামানা সালামানা হোতায়ুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাসিব মাদানী আর আপনারা